যে প্রান্তে বসে আয়োজন দেখছেন আপনাদের আমরা পরস্পর মিলে আমাদের এই আয়োজনে রোজা সৌম সিয়াম এর ফজিলত মর্যাদা মাহাত্ম এবং এর আহকাম নিয়ে কথা বলতে চাই এমনকি আমাদের এই ধারাবাহিক আলোচনায় রমজানুল মুবারকের পুরনো মাসের মধ্যে আমরা জাকাত নিয়েও কথা বলার চেষ্টা করব আমরা চাইবো যে রব্বুল আলমিন আমাদের সকলকে সাওম সিয়াম এর হুকুম আহকামত মর্যাদা এবং বিষয়ে এ বিষয়াবলিকে যথাযথ অনুধাবন করার যোগ্যতা দান করুন যাতে করে আমরা হৃদয়ের তৃপ্তি রব্বুল আলমিনের ভালোবাসা এবং তার হাবিবের যথার্থ অনুসরণে ইবাদত কমপ্লিট করতে পারি এ রমজান এবং রমজানের পরেও রবীক আমরা হাবিব মোহাম্মদুল রসুল্লাহ সাল আলী হোসালামদের জানিয়েছেন যে রব্বুল আলমিন রোজাদারের জন্যে তিনটি শ্রেষ্ঠ পুরস্কারের কথা ঘোষণা করেছেন এক নম্বর রোজার প্রতিদান তিনি নিজ হাতে দেবেন সুহান আল্লাহ আমরা এটা গত পর্বে আলোচনা করার চেষ্টা করেছি দুই নম্বর রুজাদা তার জন্য দুইটি আনন্দ একটি আনন্দ হলো তার সারাদিন রোজা রেখে ইফতারের মুহূর্তে আর আরেকটি আনন্দ হলো যখন সত্যি জান্নাতের রায়ান দরজা দিয়ে প্রবেশ করে অবাহ সুভান সাক্ষাৎ লাভ করবে আর তিন নম্বর আলমিনের হাবিব আমাদের শুনিয়েছেন একজন রোজা তার রোজা রাখার কারণে সে যখন খায় না পান করে না গলা শুকিয়ে যায় পাকস্থলি একেবারে শূন্য থাকে তখন স্বাভাবিকভাবে পেটের গভীর থেকে পিত্তরস নিপতিত হয়ে একটি স্বাভাবিক দুর্গন্ধ যেন বেরিয়ে আসে হতে পারে কেউ কখনও হয়তো উপবাস থাকেনি কিন্তু রমজান বাবারকে সিয়াম পালন করতে গিয়ে রব্বল আর্মির নির্দেশে একটি মাস পর্যন্ত সে খাওয়া দাওয়া পান করা থেকে সারা দিন বিরত থাকে তাই তার কাছে এটা অস্বাভাবিক লাগতে পারে অস্বস্তিকর লাগতে পারে আর তাই রব্বুল্লা আলমিন হাবিব মোহাম্মদ রসুল্লাহাম বলেছে ওই যে একটি গন্ধ আসে নিজের কাছে খারাপ লাগে যেন রাখো আল্লাহর বান্দা তোমারই খারাপ লাগা গন্ধটাও রব্বুল আলমিন এর কাছে মেসকে আম্বরের যেও আরব বেশি মর্যাদার সুভান সুতরাং এই তিনটি মর্যাদার প্রথমটি আমরা আলোচনা করেছি এর মধ্যে আবার স্মরণ করিয়ে দিচ্ছি পরস্পরকে যে রোজা নিজ হাতে দেবেন চেষ্টা প্রতিযোগিতা করা উচিত নব্বুল আলমিন তৌফিক দিন আমাদেরকে আমিন দুই নম্বর রোজাদারের জন্যে দুইটি আনন্দের সময় দুইটি মহত্তম তৃপ্তি এবং পরিপূর্ণ লাভের সময় একটি হলো ইফতারের সময় ফকিরগণ বলেছেন তিনটি কারণে ইফতারের এই মুহূর্তটা রোজাদারের কাছে রব্বুল আলমিনের হাবিব কর্তৃক ঘোষিত আনন্দের তৃপ্তির সফলতা লাভের সময় এক কারণ হল যে বান্দা সারাটি দিন খাবার থেকে বিরত ছিল তৃষ্ণায় পিপাসানি বারণ থেকে বিরত ছিল জৈবিক চাহিদা থেকে বিরত ছিল এই বিরত থাকাটা সে কমপ্লিট করতে পেরেছে অর্থাৎ তার আদেশটা প্রতিপালন করতে পেরেছে এই জন্যে তার একটা আনন্দ কারণ যথাযথভাবে রব্বুল আলমীর একটি আদেশ একটি বিধানকে যথাযথ প্রতিপালন করতে পারাটা বান্দা হিসেবে গোলাম হিসেবে প্রত্যেক রোজাদারের কাছে তৃপ্তির সফলতা আনন্দের দুই নম্বর আল্লাহ স্নহুয়া তালা তাকে নির্দেশ দিয়েছিলেন খাওয়া যাবে না পান করা যাবে না আর এই মুহূর্ত থেকেই তার জন্যে খাওয়ার আদেশ জারি করলেন আল্লাহ সুফান তাই যিনি নিষেধ করেছিলেন তিনি আদেশ করেছেন তাই নিষেধাজ্ঞা রহিত হয়ে খাদ্য গ্রহণের পক্ষে আদেশ প্রাপ্তির এই আনন্দ রোজাদারের জন্য আর তিন নম্বর রোজাদার যা দোয়া করি বিশাল রাজপথ নিজে ঘোষণা করেছেন এর একটি হল সাবার আর একটি হলো সাবরের অর্থ কর্তি গিয়ে সকল ফকি মু একমত হয়ে বলেছেন সবর এর অন্যতম শ্রেষ্ঠ বাস্তবতার নাম হলো সাওম বা রোজা আর দুই নাম্বার হলো সালা বা নামাজ তাই রোজা রেখে তালার কাছে যে সাহায্যই বান্দা চায় বুলাল আমিন তা ফিরিয়ে দেন না সুতরাং বান্দা যে কল্যাণকর ভালো উত্তম আকাঙ্ক্ষা তো তার দোয়া করে বুলাল আমি তা ফিরিয়ে দেন তবে অনেকে প্রস্তুত করতে পারি ইফতারের মুহুর্তে আমি তো দোয়া করি দোয়া করছি করব কিন্তু কবুল হয়তো মনে হয় একটু দেরিতে অথবা বাস্তবে কম বুঝতে পারে এটা কেন হ্যাঁ দোয়া এর তিনটি ভাগ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নিজে সাহাবাইকার প্রশ্নের উত্তরে তিনি বলেছেন মুহাদিস আমাদের কাছে বর্ণনা করেছেন রসুল সাল্ল তাল আলী ওসাল্লামের জীবনাদশের বাস্তবতার ভিত্তিতে দোয়ার প্রকার হলো তিনটি এক किचु दुआ सरसर डायरेक्ट कबूल है साथे साथ डायरेक्ट एक्शन ये बोझा जाए किुआ आ रबुलकाल रेखे देंदा दुआटाई बचु दुआ हा दुनिया उत्तर पाव जाए ना हताश हुआ जाते तराश हो, हो, हो, हो कब्बुल सकल दुआ परकाले देवे परकाले दुआटाई बोलानी डाको आमा के दुआ करो तुम्हारे दुआर सारा देव अल्लाह सफान तला रोजादारे इफ्तार मुहूर्ते आनंद रेखे आनंद ये हल जागतिक वास्तवत दुई नम्बर रोजादार रोजार मर्जदा रोजादारे मर्जदा हल से जाना रैया दर्जा दिए प्रवेश कर আর নিজের চর্মচক্ষে দেখতে পাবে আল্লাহ সুহানি আর দেখতে দাও আমি তোমার দেখতে চাই রব্বুলানি মুসাল তুমি দেখতে পাবে না আমাকে মুসা ইসালাম রব্বুল্লিন আবার যখন আব্দিলে ওই পাহাড়ের দিকে তাকাও বেহুশ হয়ে পড়ে গেলেন এই দুনিয়ার জাগতিক বাস্তবতায় দেখার আকাঙ্ক্ষা সবারই আছে মুসা আলিহালাম তা প্রকাশ করেছেন কোরআনিকিমে উঠিয়েছে কিন্তু এজন রসুল ইমান আনয়নের পরে মুসলিম হিসেবে যথার্থ নিজেকে সমৃদ্ধ করার পরে যখন এহসানের দরোয়াজায় পড়বে আল এহসান এহসান হল তুমি ইবাদত বাস্তবতায় রবীন্দ্র যখন বৃদ্ধি করতে থাকবে ইবাদতে আল্লাহকে সে দেখবে আর যদি দেখতে নাই পায় রব্বুল আলমিন তাকে দেখছেন ন্যূনতম এতটুকুন বিশ্বাস অবশ্যই থাকতে হবে সুতরাং রোজাদার আল্লাহ সাক্ষাৎ লাভ করবে কিন্তু আনন্দ তার ইফতারের সময়ে আরেকটি আনন্দ হল তার প্রসঙ্গগুলো নিয়ে আরও কথা বলব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন এই জানে। Welcome, O oh Ramadan. Ramjan, hello, Rahmat, Irmajsh, Sahri, Iptar, Taravik, Laylatul Qadar, Hittakav, Idil Fitar. This is a great day. What was the name of the Ramjan? I don't want to say that this Ramjan is a great day. Ramjan is a great day. We have to say that this Ramjan is a great day. দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজানের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে অর্থনীতি সর্বোচ্চ সঠিক লেনদেন कत सुर भाव नाम আমরা আলোচনা করছিলাম রোজার ফজিলতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসালাম কর্তৃক বর্ণিত বক্তব্যে যে রোজাদারের জন্য আনন্দ হল ইফতারে আর হা রব্বুল আলমীদের সাক্ষাৎ সে পাবে যেমন ইব্রাহিম আলী ইসাল্লাম তিনি চাঁদকে রব বলতে চেয়েছেন তারকারীকে রব বলতে চেয়েছেন সূর্যকে বলেছেন কিন্তু সব যখন অস্তমিত হয়ে গিয়েছে তিনি বলেছেন তথা রোজাদার যথাযথ ভাবে ইব্রাহিম আলিহালামের বক্তব্য বাস্তবে অনুভব করবে দেখতে পাবে তার অসংখ্য দর্শনের বাস্তবতা আর হা তিন নাম্বার রোজার তা হলো রোজা খেতে পারে না পিত্ত রস পিত্ত থলিতে পড়ে অ্যাসিড হয়ে উপরের দিকে খাদ্য হজম হওয়ার যে শক্তি স্টমাক থেকে নিচের দিকে যাওয়ার কথা মাঝে মাঝে তা উপরের দিকে হয়তো উঠবে এতে একটু কষ্ট এতে একটু বিরক্তি এতে একটু অস্বাভাবিকতা লাগতে পারে কিন্তু অস্বাভাবিকতা মেশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধ হ্যাঁ এর ব্যাখ্যা করতে কি ফকির বলেছেন হ্যাঁ স্টমাক থেকে এমন অস্বাভাবিক ঘ্যাস উপরের দিকে উঠলে যে বিরক্তি বা অস্বস্তি লাগতে পারে যথার্থ রোজাদার যিনি তার কাছে তার জন্য মেশকের চেয়ে বেশি আপদ মনে হয় আর হা আরেকটি অর্থ রব্বুল আলমিন নিজে ওই গন্ধটাকে মেশকে পরিণত করে দেবেন হা হতে পারে দুনিয়াতেও আবার অবশ্যই তো পর এবার আমরা আলোচনা করতে চাই রোজার যে এই মর্যাদা এবং ফজিলত রুজা ফরজ অতীতে সবার উপরে তার ফরজ ছিল আমাদের উপরে হিজড়ি দ্বিতীয় শনি তা ফরজ করা হয়েছে এই সিয়াম ফরজ হিসেবে অনেকগুলো বাস্তব মর্যাদার কারণ হিসেবে সর্বোপরি আমাদের নিজেদের আত্মসমালোচনা পর্যালোচনা করার সুযোগ করে দেয়ার এই বাস্তবতায় এর সবগুলো ফাজিলত কল্যাণ আর মাহাত্ম লাভ করতে কি কি কী বিষয় থেকে আমাদের অবশ্যই বিরত থাকা দরকার যা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীসলাম সুন্দর করে আমাদের কি অগ্রিম জানিয়ে দিয়েছেন কারণ যে বিষয় ত্যাগ না করলে রোজা যথার্থ হবে না রোজার সভা পূর্ণাঙ্গ হবে না সৌম সৌম হবে না উপবাস হয়ে যাবে তা কি এক নম্বর রসুলসাল্লাহ তাল আলী ওসলামের ভাষায় তিনি বলেছেন আসিয়া মজুন্না রোজা হল ঢাল রোজা ঢাল শুরু ঢাল মানে এখনও পৃথিবীতে রয়েছে প্রতিপক্ষের যে কোনো আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্যে বিভিন্ন ধরনের ঢাল যখন একসময় তর বাড়ির যুদ্ধ ছিল তখন যুদ্ধের তরবাড়ির মতোই আরেকটি প্রয়োজনীয় বিষয় ছিল ঢাল যদিও আজকে তরবাড়ি নেই বটে কিন্তু আজকেও পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চলে পুলিশ বাহিনী অথবা যে কোনো আক্রমণ প্রতিহত করতে মধ্যস্থারী গমন যারা করে তাদের হাতে ঢাল তাকে ঢাল নিজেকে সংরক্ষণের জন্য হেফাজতের তুরুজা হলো ঢাল স্বরূপ বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসেন তবে এই ঢাল कारण ध्वस हो जाए सजम भाषा एक नम्बर ढाल ध्वसर कारण राश्लारौनमये चर्चार रोजा ढाल स्वरूप रोजा अवस्था अश्लील तथा जौनाचार मूलकोकि राफा मान अश्लील जौनतमय যৌন আবেদনময় যে কোনো কথাবার্তা আচরণ বন্ধু নিজেকে আবিষ্কার করুন আমিন আর দুই নাম্বার আল জাহাল মূর্ কথাটা বড় ব্যাপক সবজ ভাবে বললে এই মূর্ মানে হল কেন রোজা রাখলাম তা না জানা কেন সিয়াম পালন করলাম তা না জানা তবে হ্যাঁ হাদিস শরীফে এই জাহলুন ব্যাখ্যায় যেন বলা হয়েছে দুইটি জিনিস একটি হল গালি গালাজ मारा मारी। ताहे मेरे जो दिकेव एक के और एक हलो मारामी तरह जदि क्यों एक रोजादारे गाली गकत् भाषा कथा से बोल दुई बारि रोजादारोजादार ठीक जदि क्यों ता हत्या करते आल्टु हत्यारी के मारते जाए बर और करीमर भाषा আদম দুই পুত্র হাবিল এবং যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা আমার দিকে প্রসারিত করোয়া আমি কিন্তু আমার হাতটা তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না তাই রোজারি সকল ফজিলত মর্যাদা ধ্বংস করে দেয়ার রোজাকে ঢাল হিসেবে নারেকে ঢাল ভেঙ্গে দেয় প্রথম হল যৌনময় যে কোনো বিষয় রাফাস আর দুই নাম্বার হলো মূর্কতা এর মূর্কতার একটি হলো গালিগালাজ আরেকটি হলো মারামারি কাটাকাটি শুধু তাই না অন্য হাদিসের সাত করেছেন আর মিথ্যা কাজ ছেড়ে দিতে হবে সুতরাং মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা যাদের আচরণ আর অভ্যাস রমজান আসলেও মিথ্যা বলা কওয়া চর্চা এবং মিথ্যা কাজ করা যার জীবন থেকে চলে যায় না বুঝতে হবে রুজা তাকে কোনো কল্যাণ যথার্থই দিতে পারছে। অর্থাৎ রুজার কল্যাণ গ্রহণের জন্য সে প্রস্তুত নয় রোজার মর্যাদা রক্ষা করার জন্য সে নিজে নিবেদিত নয় রুজার কল্যাণ আর মর্যাদা যথার্থ মর্যাদা রক্ষা করে যদি কোনো ব্যক্তি নিজেকে অগ্রসর করে কল্যাণ অবশ্যই সে পাবে আমরা যারা রোজা রাখি आविष्कार करते रोजा राखब क्यों अवश्य रोजा जो ढाल स्वरूप भेजिए फेलना जेम शयतान प्ररचन पड़े शयतान के निजे आपन कर दिए हाँ प्रसंग तो बताते हैं रमजान मास शुरू हब्ला जाना दरवाजा गुरु मुक्त कर दें जहाान्नमे दरवाजा बंद कर दे আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় আর হাদি শরীফ এই শব্দ রয়েছে শয়তান কোন শান কারণ কর আন আল কেমেরব্বুল নিজেই তো পরিচয় করিয়েছেন শয়তান দুই প্রকারের হয় দুই জাতির মধ্যেই শয়তান আছে একটি হলো শায়া আতিন ইনসি মানুষ শয়তান আরেকটি হলো শায়া আতিন আল জিন শয়তান মানুষ থেকে যেমন শয়তান হয় জিন থেকে এমন শয়তান তো জিন শানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন ফেরেস তারা তো মানুষ শয়তান তো আর শৃঙ্খলাবদ্ধ থাকে না বরং দুই শয়তান মিলে এই পৃথিবীতে মানবতাকে বিভ্রান্তির প্রতি পরিচালনা যে চেষ্টা করে রমজান অল মুবারকে এসে এক শয়তান অন্য শয়তানের হয়ে একা দুইটা কাজ করার চেষ্টা করে একজন দুইজনের কাজ করে যে কারণে দেখতে পাওয়া যায় যারা দুষ্ট লোক যারা সত্যি আরো বেশি হয়ে পড়ে আমরা হয়তো অনেকে প্রশ্ন করতে চাইব যে এই দুই পায়াত মানুষ শয়তান কারা তাহলে বন্ধু শুনুন পরিচয় করিয়ে দিয়ে বলেছেন অনেক মানব আর দানব যাহার নামে যাবে শয়তানির কারণে আরা হৃদয় আছে না ভালোটা দেখে না কল্যাণ আয়সে কান কিন্তু শুনতে পায় না যদিও মানুষ এদেরকে বলেছেন না ওরা চতুষ্প্যন্তু বরং এর চেয়েও নিকৃষ্ট আর খান্নাস বারবার কেবল মানুষকে অন্যায় অশ্লীলতায় অপরাধে অগ্রসর করতে চায় নিজেও অপরাধ করে অন্যকে অন্যের অপরাধের দিকে ধাক্কা দেয় তাহলে এমন খান্নাসদের থেকে রোজাদারদের হেফাজত করে না আমি আর নিজের খান্নাসি দমন করে সত্যি রব্বুল আলমিন আব্দ বা গুলাম হওয়ার চেষ্টা করার তৌফিক দিন তাই যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে গিয়ে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারে না হাদিস শরীফের ভাষায় ফালেতুন কোনো জনয়া দাম যে মিথ্যা কথাও বলবে মিথ্যা কাজও করবে আর একটু খাবে না আর পান করবে না না দরকার নাই একটি নতুন মজার বিষয় হল হাদিসের মধ্যে রসুল সালাহ সুন্দর করে দেবে অথবা পান ছেড়ে দেবে এখানে কিন্তু যৌনতার কথাটা উল্লেখ করা হয় নাই কারণ কি কারণ হলো রমজান মোবারকে রোজার দিনে রোজাদারদের জন্যে আলমিন রোজার দিনে যা হারাম করেছেন শেরিয়া রোজার দিনে যা নিষেধ করেছে তা করা অথবা বলা তাই স্বাভাবিকভাবে হয়তো একজন মানুষ খাইল না পান করলো না কিন্তু হৃদয় থেকে যৌনতার বিষয়ে আলোচনা করে রগ, রগা ভাব দিয়ে আলাদা তৃপ্তি অর্জনের চেষ্টা করল না এমনটা হচ্ছে হয় সুতরাং বন্ধু রোজার পরিপূর্ণ সওয়াব যদি পেতেই হয় তাহলে আমাদেরকে ছেড়ে দিতে হবে অবশ্যই মিথ্যা কথা মিথ্যা কাজ শুধু তাই না অশ্লীল যৌনাচারিতা এবং মূর্ কথা তো তা গালিগালাজ এবং ঝগড়া জাটি মারামারি আর কাটা কাটি। বন্ধুগণ এগুলো কি কেবল রমজানের জন্যেই না রমজান একটি ট্রেনিংয়ের মাস টি প্রশিক্ষণের মাস রমজান মবারকে বারো মাসের এক বছরের প্রতি এগারো মাস অন্তর একটি মাস এই ট্রেনিং নেওয়া হচ্ছে যাতে সারাটা মাস জুড়ে সারাটা বছর জুড়ে সারাটা জীবন জুড়ে হাঁ স্বাভাবিক কথায় প্রতি বছরের এক মাস ট্রেনিং নিয়ে বাকি এগারোটি মাস পর্যন্ত ভালোভাবে সুন্দর সমৃদ্ধভাবে চলাচল করা যায় আল্লাহ আমাদের সকলকে তারি খাটি গুলাম হওয়ার জন্যে পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্যে ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করার জন্যে তার হাবিবের অনুসরণে যথার্থই সিয়াম সাধনার রোজারাকার তৌফিক দিয়ে ধন্য করুন আমিন হ্যাঁ দি والعلم إن الله عليه توكلت إليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته school. Welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Al-Malik al-Qudus al-Salamu al-Mamin m i am I'm so blessed to be with them M-U-S L-I-M I'm so blessed to be with them. You don't know about ওয়াট লিটল ওয়ান্ডার্স অ্যাট দ্য বেস্ট বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যায় পাঁচটায় বাংলাদেশে ও বিকেল সাড়ে চারটে ভারতে পিস টিভি বাংলায়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 প্রিয় দর্শক মন্ডলী আপনারা পিস বাংলা থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন ইসলামের হালাল হারাম অর্থনৈতিক বিভিন্ন ব্যবস্থা অবস্থা ইত্যাদি সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করছেন ইনশাআল্লাহ তার দ্বারা উপকৃত হবে দুনিয়াতে এবং আখেরাতে এই কামনা করি আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা আমরা করে যাচ্ছিলাম তা হলো ভিক্ষা ইসলামে বৈধ না ইসলাম বলে কাজ করে খাও ভিক্ষার দ্বার বন্ধ করো ভিক্ষা করা যাবে না অতি প্রয়োজন ছাড়া মানুষ একান্ত নিরূপায় ছাড়া যেন মানুষের কাছে হাত না পাতে কারণ যে মানুষ মানুষের কাছে হাত পাতে সে মানুষ মানুষের কাছে ঘিন্ন ইসলাম বলে তুমি মাথা উঁচু করে বাঁচো ইসলাম বলে তুমি কারক ঘৃণার পাত্র হয়েও না তুমি সব সময় নিজেকে সম্মানজনক ভেবে সম্মানজনক রুজি উপার্জন করো এবং মানুষের মাঝে সম্মানের সাথে বসবাস করো ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় এই ভিক্ষা থেকে নিষেধ করে এবং কাজ করতে উদ্বুদ্ধ করে একতা এক আনসারী ব্যক্তি মহানবী সাল্লাহ আলিয়া ইসলামের নিকট চাইতে এলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়ির থেকে কিছুই নাই লোকটি বলল অবশ্যই আছে জিনপোষের একটি কাপড় জিনপোষ মানে যে কাপড়টা ঘোরার পিঠে কিংবা গাধার পিঠে কিংবা উটের পিঠে রেখে তার উপরে বসা হয় সেই জিনপোষের একটা কাপড় আছে যার অর্ধেক পরি ও অর্ধেক বিছায় সেই কাপড়ও আবার কি করা হয় সেখান থেকে পরি আবার বিছানো হয় আর একটি বড় পাত্র আছে যাতে পানি পান করি পানি তুলে তাতে পানি রাখা হয় পানি পান করি মহানবীলা আসসালাম